أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أنس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حب إليه من والده وولده والناس أجمعين أخرجهم البخاري ومسلم أن آسن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أخرجه البغوي في شرح السنة وقال النوبي في الخلاصة حديث سحيم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرط النصارى ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله أخرجه البخاري شمالتو আজকের এই মহতি ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুক্তারাম শহীদুর রহমান আজকের এই ফরদাবাদ উত্তরপাড়া যুবসংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক সম্মেলনের সম্মানিত মেহমান বিন্দু সম্মানিত আলোচকবৃন্দ ঢাকা থেকে আগত ফদিলাতুল শেখ দক্তর মোহাম্মদ মঞ্জুর এলাহি ফদিলাতুল শেখ আকরাবুজ্জামান এবং মঞ্চ উপবিষ্ট হজরাতলামাই রাম আমার সামনে উপস্থিত আমার দিনী ভাইরা পর্দার আড়ালে উপস্থিত দিনী বোনরা শুরুতে আলহাবুল আলমিনের শকরগুজা হচ্ছি একটি গুরুত্বপূর্ণ আদিমুসানী মজলিসে ইজতেমায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহাবুল আলমিনের শুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দীনি বায়ুবনেরা আলোচনা অনেক দীর্ঘায়িত হবে না অনেক লম্বা আলোচনা আমরা করি না কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এর আগে প্রথমেই আমি একটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই গতানুগতিক যে ওয়াজমাহফিল রয়েছে যেটি আমরা আসলে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে শীতের যখন সিজন আসে শীতকাল আসে দেখেন গতানুতিক ভাবে দেখা যায় অনেক ওয়াজ মাহফিল হয় কিন্তু এই ওয়াজ মাহফিল আমরা অনেকেই অংশগ্রহণ করি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে অংশগ্রহণ করলাম কিছু সব পেলাম কিন্তু আলোচক কি বলেছেন এটা আমার তেমন বেশি গুরুত্ব থাকে না ফলে ওয়াজ মাহফিল আমরা এখানে অনেক আছি এমন ভাইও আছেন যে হয়তো পঞ্চাশ বছর ওয়াজ মাহফিল শুনছেন কিন্তু আমলের মধ্যে খুব কম পরিবর্তন এসেছে ঠিক কিনা তাহলে এই ওয়াজ মাহফিলা দিচ্ছে না যেমন পরিবর্তন না আসে আমার আমলের মধ্যে যদি পরিবর্তন না আসে আমার বক্তব্যের মধ্যে পরিবর্তন না আসে আমার আত্মীয় মধ্যে পরিবর্তন না আসে তাহলে এই ওয়াজ মাহফিল আমার জন্য কি বয়ে আনলো কি ফায়দা আমি লাভ করলাম শুধু স্বভাবের জন্য অনেকে বরকতের জন্য ওয়াজ মাহফিল উপস্থিত হন বন্ধুগণ আপনারা জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন এটি কোনো গতানুগতির ধারার ওয়াজ মাহফিল নয় এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে সরাসরি আল্লাহ আব্বুল আলমীর কিতাব এবং রসুল্লাহ সাল্লা হাদিস থেকে আলোচনা হবে যেটি হৃদায়তের জন্য একমাত্র মানদণ্ড মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম এই মানদণ্ড আমাদের কাছে জানিয়ে গেছেন আমি তোমাদের কাছে তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো আজকে মুসলিম উম্মার দিকে তাকান মুসলমানদের দিকে তাকান তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আজকে মুসলমানরা কি পথের উপর না হয়ে গিয়েছে একটু আপনার আমার সাথে কথা বলবেন মুসলমানরা কি পথ হারা গিয়ে হারিয়ে গেছে না পথের উপর আছে হাজার মত পথ একজনের বক্তব্য ডান দিকে একজনের বক্তব্য বাম দিকে একজনে বলতেছে পশ্চিম দিকে যান একজনে বলছে উত্তর দিকে যান একজনে বলছে দক্ষিণ দিকে যান ঠিক কিনা কেন আমাদের ইসলাম কি এক নয় আমাদের কোরআন কি এক নয় আমাদের হাদিস কি এক নয় আমাদের নবী কি এক নয় তাহলে এখানে এত দ্বিধা বিভক্তির কারণ তাহলে বুঝা গেল কোথাও না কোথাও সমস্যা আছে বুঝতে পেরেছেন কিনা এই সমস্যাটুকু আলাদা হাদিসের মধ্যে সাদ করেন আমরাইন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি যদি এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো যদি এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো ল্যাংত দিল্লু তোমরা কখনো পদ হবে না কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার সুন রাসুল্লাহাম জানিয়ে গেছেন আল্লাহর কিতাব হচ্ছে আমাদের হৃদায়তের মূল বিষয় এবং রাসুল উল্লাহ সুন্না হচ্ছে মূল বিষয় সুতরাং হিদায়তের জন্য হেদায়তের সন্ধান করেন কিন্তু আল্লাহর কিতাবের কাছে না আসেন রসুল্লাহ সাল্লাহামের হাদিসের কাছে না আসেন আমার বন্ধুগণ কেয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে হেদায়ত লাভ করতে পারবে না হেদায়ত লাভ করতে পারবে না কারণ হেদায়তের জন্য আল্লাহ কিন্তু যদি ইসলাম সম্পর্কে আপনি জিজ্ঞেস করেন তাহলে তারা মনে করবে যে এটা তো ইসলামের মধ্যে আছে এটা আমরা জানি না ঠিক যে এটা ইসলাম আমরা তো না আমরা কোনোদিন শুনি নাই হাদিসের জ্ঞান নেই আমরা কোরআনের মধ্যে যদি উপস্থিত একজন একজন জিজ্ঞেস করি কোরআনে কয়জন লোক আছে অধিকাংশ লোক কোরআন বুঝেনা তাহলে কোরআন না বুঝলে যে কিতাবকে আমি নাজিল করেছে গোটা মানব গোষ্ঠীর হেদায়তের জন্য যে কিতাবকে আল্লাহবুল অবতীর্ণ করলেন সেই কিতাবে আমি বুঝতাম না আমি হৃদায়ত পাবো কোথায় ঠিক না হৃদায়তামী করিমকে বলেছে এটি মুক্তিদের জন্য হেদায়ত যারা আল্লাহাবুল আলমিনকে সত্যিকার ভয় করবে তারা কিতাব থেকে হেদায়ত দিতে পারবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে কিতাব যেহেতু আমরা বুঝি না এই কিতাব থেকে আমরা হৃদায়ত আমার বন্ধুগণ তাই আমার এই আলোচনায় আমি আলোচনা রয়েছে আলোচনা শুরু করব এটি আলোচনার আগের একটা ইন্ট্রোডাকশন একটা ভূমিকা এটা মূল আলোচনা নয় তারপরে আমি আমার নবী সাল্লা সাল্লাম বিশ্ব নবী সাল্লাম যে নবী সাল্লাহাম কে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন যা আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে যেই নবী সাল্লাল্লাহু আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলমের কাছে তৌফিক যে কথাগুলো আলোচনা করার ইচ্ছা করেছি সেগুলো বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান আমার বন্ধুগান একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এই আজকে যখন আমরা দেখি মাহফিল গুলোতে যখন আমরা উপস্থিত হই দেখতে পাই ওলামাই কেরাম কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা করেন এর চেয়ে বেশিরভাগ আলোচনা করেন কোরআন এবং ঠিক না আমরা আমরা এখানে কোরআন এবং হাদিসের বাইরে আলোচনা করতে পারবো না কারণ আমি আমার পকেট থেকে আলোচনা করার কোনো সুযোগ নেই এক নোয়াখালী আলেম ওয়াজ করতেছিলেন তো ওয়াজের মধ্যে অনেক বক্তব্য দিচ্ছেন অনেক কথা বলছেন বলল যে কিছু বলছি হাদিসের তুর আর কিছু বলছি হ্যাঁ তুর বুঝলাম কিছু হাদিস থেকে বলেছি আর কিছু নিজের প্যান্টের থেকে তৈরি করে বলে দিয়েছি বলেন আমি একবার আমি আমার এই কিচ্ছা বলতে হবে এই জন্য আমি একবার এটা আমার কিচ্ছা কথা নয় আমি একবার ফরিদপুর একটি মাহফিল গেলাম। আমার আসলে অত যোগ্যতা নেই আমি কোন আলেম নই আমি তো আলেবে আলিম তো আলেবে আইল বুঝুন তো মানে জ্ঞান অর্জন করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করেছি মানে মদিনা ইউনিভার্সিটিতে রসুল সাল্লাহ এর রসুল্লাহ সাল্লাহামের যে পবিত্র মদিনা নগরী রয়েছে এই পবিত্র নগরীতে আমি রসুল পাশেই নবী সাল্লাহামের মসজিদের প্রলম্বিত ধারা এই মসজিদে মাহমুদ রসুল্লাহ সাল্লা যে জ্ঞান বিতরণ করতেন এই জ্ঞান বিতরণের একটা দীর্ঘ ধারা হচ্ছে দিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে চেষ্টা করেছি এখনো চেষ্টা করে যাচ্ছি আমি একবার ফরিদপুরে একটি মাহফিলে গেলাম আমার আগে আমি সেখানে প্রধান অতিথি ছিলাম আমি আলোচনা করলাম আমার আলোচনা যখন শেষ তখন এক মুরব্বী তিনি ওই এলাকার অত্যন্ত ক্ষতিসম্পন্ন আলেম দিন এবং একটি মাদ্রাসার ফাজ মাদ্রাসার প্রিন্সিপাল তিনি সভাপতি ছিলেন সভাপতি সাহেব সমাপ্তি বক্তব্য দেওয়া শুরু করলেন সভাপতি সাহেব যখন সমাপ্তি বক্তব্য শুরু করলেন তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সভাপতি সাহেব শুধু সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দেন কিন্তু এই সভাপতি সাহেব একজন আলেম তিনি মনে করলেন যে আমি যেহেতু আলেম মানুষ ঘটনা বললেন ঘটনা বললেন যে বস্রা নগরীতে আব্বাসীয় যে খালিফারা ছিল খালিফাদের কোন এক খালিফার সময় এক পাগল ছিল থাকতেই পারে ঢাকা শহরেও পাগল আছে আপনাদের বান্সারামপুরেও পাগল আছে বস্তাতেও পাগল থাকতে পারে কোনো অসুবিধা নেই এই কথা মেনে নিতে পারেন ঠিক কিনা পাগল আছে এটা মেনে নিতে পারেন না মেনে নিতে পারেন পাগল ছিল আচ্ছা মেনে নিলাম পাগল আছে ঠিক আছে এরপর ওই যে পাগল ছিল বস্তা নগরীতে ওই পাগল সে ছিল মানে সম্পূর্ণ লেংটা পাগল লেংটা হইতেই পারে এটাও মেনে নেওয়া যায় পাগল লাইনটা হতে পারে পাগলের জন্য ইসলামের শরীয়তের বিধান প্রযোজ্য হবে না বুঝতে পেরেছেন ইসলামের শরীরের বিধান প্রযোজ্য হবে না এটা এটা মেনে যায় বলছে পাগল বস্রা নগরীতে আছে পাগলের নাম বলেছে আমি এখন নামও বলতে পারবো তারপরে ওই পাগল পুরো বলব না তো এই জন্য আর। হতবাক হয়ে গেলাম আমি সভাপতি সাহেবের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ তিনি বক্তব্য দিচ্ছেন এরপর যখন তার বক্তব্য শেষ হলো আমি তার কাছ থেকে বাইকটি নিলাম আমি মাইক নিয়ে বললাম সভাপতি সাহেব একটি সুন্দর ঘটনা বলেছেন পাগল ছিল ছিল এরপরে বলেছেন যে সবচেয়ে বড় অলি ছিল তাহলে যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের অলি হওয়ার জন্য ল্যাংটা হওয়া উত্তম কাজ তাহলে আপনি শুরু করেন সর্বপ্রথম এই কাজ দিয়ে শুরু হোক আজকের এই আলোচনা এবার সভাপতি সাহেব বললেন যে আমার ভয় পেয়ে গেলেন আমি বললাম কেন লোকদেরকে এই কথা বলেছেন কোন হেদায়তের মধ্যে রয়েছে এই মানুষদের জন্য আমার কাছে স্পষ্ট করে দিতে হবে আমি জানতে চাই আদৌ কি এর মধ্যে কোন হেদায়ত আছে কিনা হতে পারে গ্রামে গঞ্জে কোন পাগল থাকতে এটা আমি অস্বীকার করি না এর বিরুদ্ধে আমার কোন বক্তব্য নেই কিন্তু কোনো পাগল আল্লাহর গুলার মধ্যে অলি হয়েছে এটা কে বলেছে আপনাকে কিভাবে হতে পারে শরীয়তের একটি বিধান লঙ্ঘন করলে সে আল্লাহর অলি হতে কেমন পর্যন্ত আল্লাহ নিজে হতে পারবে না যদি বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন তিনি মিথ্যা আজকের মাহফিল গুলোতে এত বেশি হয়ে গিয়েছে যে আমার নবী সালামের হাদিসের আলোচনা হয় না শুধু এই ফালতু গল্প হয় ঠিক কিনা এই দেশের মাহফিল বলে বলে আমি মদিনাতে ছিলাম সুতরাং এই কিচ্ছাগুলো বলে এই গাল গল্পগুলো বলে মজরুনের জীবনের উপর শামসুদ্দিন দাবি রহমদুল্লাহ সিয়াল এর মধ্যে উল্লেখ করেছেন তার পাঁচ লাইন লোকদের মধ্যে এই ব্যক্তি পরিচিত ছিল খুব বেশি এই জন্য তার নাম এই কিতাবের মধ্যে উল্লেখ করলাম কিন্তু তার কর্মের কারণে এই কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করার মতো যোগ্যতা তার ছিল না বুঝতে পেরেছেন কিরা তার এই যোগ করেছিলাম বলেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার পরে দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন যাদেরকে আপনার আলমদের পর্যায়ে ফেলতে পারেন আমাদের বড় ভাই শেখ ডক্টর মজুর এলাহি ব্যক্তি বাংলাদেশ থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন বলেন আহামদুলিল্লাহ তিনি আছেন অত্যন্ত জ্ঞানী মানুষ এরপরে আমাদের সাথে রয়েছেন আমাদের বন্ধু শেখ আকরাম মুজ্জামান আব্দুল সালাম আপনারা ইনশাআল্লাহ আলোচনার শেষ পর্যন্ত এই আলোচনা শুনে দামন্ত ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন তো আমি আশা করব। আপনারা সবাই আলোচনা শুনে এই আলোচনার পরে इनशाला प्रश्नोत्तर थकू प्रश्न कर लिखित प्रश्न देखा बंदुगण एक नम्बर कथा आज भूमिका एक नम्बर कथा एक नम्बर कथा बुजुर्ती बुझाते चेसू फालतु गल्प दिए भाई अनुरोध कर आलोचना कर प्रयोजन नहीं যদি আপনা জানা না থাকে আপনার সামনে আমরা আর আলোচনা করব না কেউ আর আলোচনার জন্য রাজি হল না একজন উল্টো আলোচনা করে আলোচনার পর সে কোন রকম চলে গেল এত মালতুক তার প্রয়োজন কি দুইটি কথা বলেন ঘটনা বললাম এর সত্য তার ব্যাপারে কোন ধরনের নেই কিন্তু সেকেন্ড যে কিচ্ছাটা বলবো এই কিচ্ছার সত্যতার ব্যাপারে আমার সন্দেহ আছে এটা সত্য কি মিথ্যা এটি আমি না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটি যদি যাদের পড়ালেখা রয়েছে তারা বলতে পারবেন কোনো কিতাবের মধ্যে এর কোন সনদ পাইনি এই ঘটনাকে সত্য না মিথ্যা আমি জানি না বুঝতে পেরেছেন কিনা আগেই বলে দিচ্ছি বলবেন যে সাইফুল্লাহ ভাই অল্প আগে বলছেন আপনি সব হাদিস থেকে বলবেন আর এখন এই ইচ্ছাকে কেন বলছেন এই জন্য আগেই বলে দিচ্ছি এর মধ্যে একটা শিক্ষণীয় দিক আছে খেয়াল রাখবেন ইচ্ছা আমি দলিল হিসেবে বেশ করব না রাসুল উল্লাহ হাদিজ সাহা আমাদের সামনে কোন দলিল নেই কোরআন সার আমাদের সামনে কোন দলিল নেই এই কিচ্ছা দলিল নয় আমার বন্ধুগণ যেটি বলতেছিলাম সেটি হল এই হেজাজের এক আহলে তিনি মনে করলেন যে যে বস্রার কোন জনপদে গিয়ে তিনি চাইলেন সেখানে গিয়ে ওই জনপদের মুসলমানদের অবস্থা সম্পর্কে জানার জন্য অবস্থা কি যেমন আমি যদি আপনাদের এই অঞ্চলে আসি আমি প্রথমে জানতে চাইব যে এখানে মুসলমানরা আসলে ইসলাম কিভাবে পালন করতেছে তারা ইসলাম সম্পর্কে কি জানে তাদের শিক্ষা দীক্ষা কি এই বিষয়গুলো জানব ঠিক বুঝতে পেরেছেন কিনা থেকে এক ব্যক্তি তিনি আসলেন বস্তাতে ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলামের জ্ঞান নেয়ার জন্য তিনি বস্তাতে আসলেন আমার বন্ধুগণ যদি ইসলাম সম্পর্কে জানতে চান কোন গ্রামে গিয়ে তাহলে কি আপনি সিনেমা হলে যাবেন কিনা হ্যাঁ কোথায় যাবেন মসজিদে যাবেন মসজিদে যাবেন ইসলাম সম্পর্কে জানতে চান মসজিদে যাবেন কারণ মাদ্রাসা তখনও ছিল না যে ঘটনা বর্ণনা করা হচ্ছে যে যুগের ঘটনা সেই যুগে মাদ্রাসার মানে অস্তিত্ব পাওয়া যায়নি মসজিদে যাবেন মসজিদে গিয়ে জানতে পারবেন যে এলাকার মসজিদে মুসল্লি হয় যেমন আপনাদের এই মসজিদে আছে না এই মসজিদে যদি তাহলে আমি বুঝতে পারবো যে কতজন লোক মুসল্লি আর কতজন লোক মুসল্লি নয় বুঝতে পারবো কিনা পারবো না পারবো ওই ব্যক্তি তিনি মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পর শুনতে পেলেন মসজিদে মসজিদ আদান আদান দিচ্ছে মহাজ আজান শুনতে পেলেন মহাজের বলতে বলতেছে অদ্ভুত এক আদান যে আজান মুসলিম জানে না মুসলমানদেরকে মাহমদানি এমন একটি আদান দিচ্ছেন কি বলতেছে মাজ বলতেছেহু rasulullah. আমি সাক্ষর দিচ্ছি আদান হয় কিনা আমরা আদান দিই রসুল্লাহ ঠিক কিনা মোহাম্মদ রসুল মোহাম্মদ আমার বন্ধুগান এই আজান কোনো ব্যক্তি আবিষ্কার করে নাই কোন ব্যক্তি গবেষণার মাধ্যমে এই আজানকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রবিন অবতীর্ণ করেছেন সুতরাং এর মধ্যে মোয়াজির কোন অধিকার নেই যে এই আজান মধ্যে কম বেশি করতে পারে কম বেশি করতে পারবে কিনা আপনার কি বলতে পারবে কিনা কিন্তু জীবনে কোনোদিন আসি নাই আমি বলতে পারবো না কিন্তু জায়গায় জায়গায় এখন আদান নিজেরা আবিষ্কার করে নিচ্ছে আদানের আগে আর পিছনে নিজেদের পক্ষ থেকে বেদাতি বক্তব্য যোগ করে দিচ্ছে ঠিক কিনা আমার বন্ধু করে ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম রহমতুল্লাহ কথা বলতেছিলাম ইমাম রহমতুল্লা এক মোয়াজ ছিল এই মুয়াজ ফের আজান যখন দিত আজান দেওয়ার পরে অভ্যাস ছিল যে আজানের পরে বলতো আসই জয়ামে আহ আসে আহ যে মানে জামাত কাছাকাছি হয়ে গেছে সালাত হয়ে যাবে এভাবে ডাকা ডাকি করতো ইমাম মালিক রহমতুল্লাহকে যখন প্রশ্ন করল ইমাম তিনি মসজিদ নবীর ইমাম যে মসজিদে আমার নবী সাল্লা সেই মসজিদের আপনারা যারা সামনে কথা বলতেছেন মেহরবানি করে বসে যান এবং সামনের দিকে এগিয়ে আসুন আমার বন্ধুগণ আপনারা যারা বাহিরে কথা বলতেছেন মেহরবানি করে আপনার স্টেজের দিকে আপনারা মেহরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন এবং কথা বলবেন না মেহরবানি করে আপনার কথা প্রয়োজন আছে আপনার একটু দূরে গিয়ে কথা বলুন আমি বলতেছিলাম আমার বন্ধুগণ ইমাম মালিক রহমতুল্লাহ এসে বলল ইমাম আপনার মোয়াজিন সাহেব আদান দেওয়ার পরে এরপরে লোকদেরকে আসলে তুই জামে আসল তুই জামে এই বলে বলে আহ্বান করতে থাকে ইমাম মালিক রহমতুল্লাহ রেখে গেলেন আজান মাহমুদ রসুল নাজিল করেছেন তাই রসুলের এই বিধানকে লঙ্ঘন করার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ মুয়াজকে ডেকে পাঠালেন মুওয়াজকে ডেকে পাঠিয়ে বললেন আজ থেকে আজানের পরে তুমি আজান দেওয়ার পরে আসালা তু জামে বলবে না কোনোদিন এখন আজান দেয় ঠিক আছে বাট আজানের পরে মহাজদিন আসালাত জামে বলে না একটু গলার আওয়াজ দেয়ার কি জোরে জোরে লোকদেরকে জাগানোর জন্য গলায় আওয়াজ দেয় বুঝতে পেরেছেন আমাদের দেশে গলায় একটু মানে আওয়াজ করে না যেহেতু সন্ন্যকে বাদ দেবে এমন ব্যক্তি আমার এই মসজিদের মধ্যে মাস্জিরি করার প্রয়োজন নেই তুমি চলে যাও বুঝতে পেরেছেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আজ সন্না তোকে উদাহরণ দিয়ে বলছেন শুননা হচ্ছে নুহ আলি ইসরাত কিস্তির মতো নুহের কিস্তিতে যারা উঠতে পেরেছে তারাই কেবল নাজাত পেয়েছে আর বাকিরা নাজাত পেয়েছে কিনা নুহের ছেলে নাজাত পেয়েছে কিনা নুহের কিস্তিতে উঠতে পেরেছে কিনা নুহের কিস্তিতে যারা উঠতে পারেনি নুহের কিস্তিতে যারা উঠতে পারেনি তারা পাবে না সুন্নাকে যারা ধারণ করতে পারবে না এই ইসলামকে পালন করার জন্য যে পদ্ধতি এই পদ্ধতিকে যারা মেনে চলবে না তারা মূলত যতই চেষ্টা করুক না কেন হেদায়তের আলো থেকে তারা বঞ্চিত হয়ে যাবে বলেন নউজ আমি বলতেছিলাম আজানের ঘটনা বলতেছিলাম বসরা নগরীতে যখন আসলেন এসে যখন মসজিদে গেলেন সেখানে আদান শুনতে পেলেন অদ্ভুত মহাজেন আদান দিচ্ছেন খেয়াল পড়ে কিনা কোন ঘটনা বলতেছিলাম যে আদান করেন মোহাম্মদ আল্লাহ রসুল বলে না উজুবিল্লা আদান তখন শুনলো অতবাক কি ব্যাপার মসজিদের মহাজ ভাবে আদান দিচ্ছে ঘটনা কি তখন মোয়াজ্জিনের কাছে গেল মোয়াজিনের কাছে গিয়ে বলো মহাজ্জেন তুমি কি এই মসজিদের মহাজেন বলো জি তাহলে এই মসজিদের মহাজ যদি হও তাহলে তুমি এই আদান দিচ্ছ কেন আমরা মুসলমানরা তো এই আদান দেই না তুমি কেন এই আদান দিচ্ছ বলে দেখেন আপনি থেকে আছেন আসছেন জানি না আমি এই মসজিদের মহাজিন আমি একজন ইয়াহুদি আমি একজন কি বলেন না আল্লাহ রক্ষা করেছে মানে আমাদের দেশে তো ইয়াহুদি মোয়াজ নেই আল্লা রাসুল বিশ্বাস করি না যখন আমাকে হিসেবে নিয়োগ দেওয়া হলো তখন আমি তাদের সাথে শর্ত করলাম যে আমি তো মোহাম্মদকে আল্লাহ রাসুল মনে করি না এখন আমি কিভাবে আদান দিব তখন আমি তাদেরকে বললাম যে আমি এভাবে আদান দিতে পারি যে মোহাম্মদ ধারণা করেছে যে আল্লাহ রাসুল এটা আমি বিশ্বাস করি এতটুকু বলতে পারবো তারা রাজি হয়েছে তারপরে আমাকে ময়াজ্জির নিয়োগ দিয়েছে বলে কি বলো তুমি কি বলো তুমি কারা তোমাকে মাজ্জিদ নিয়োগ দিয়েছে আর তুমি শর্ত করেছো এভাবে যে আমি এভাবে আদান দেব আর সেটাকে মেনে নিয়ে তোমাকে মাজ্জিদ নিয়োগ দিয়েছে এরা কারা হতবম্ব হয়ে গেলেন বলে যে ইমাম কোথায় তাহলে ইমামের সাথে দেখা করা দরকার ইমাম কোথায় ইমামের সাথে দেখা করা দোকানে আছেন মসজিদের সামনে গেলেন সামনে গিয়ে দোকানে দেখলেন এক ব্যক্তি বসে আছে জিজ্ঞেস করলেন তুমি কি এই মসজিদের ইমাম বললে হ্যাঁ আমি এই মসজিদের ইমাম বলে যে তুমি এখানে কি করতেছো বলে যে আমি এই দোকানের মধ্যে মদ বিক্রি করতেছি বলেন না কি বলতেছ তুমি মসজিদের ইমাম আর এখানে দোকানে বসে মসজিদের সামনে মদ বিক্রি করতেছো ব্যাপার বলে আপনি কোথেকে আসছেন এই মসজিদের পরিচালনার জন্য কোন টাকা পয়সা নেই আর মসজিদের সামান্য কতটুকু জায়গা আছে সেখানে শুধু কিছু আঙ্গুর হয় কিন্তু আঙ্গুর এই এলাকার লোকেরা খায় না এলাকার লোকেরা মদ খায় এখন ওই আঙ্গুর দিয়ে আমি মদ তৈরি করি তারপরে বিক্রি করে মসজিদটা চালাচ্ছি বলেন না আর বলবো না অনেক দীর্ঘ ঘটনা তাহলে এই ঘটনা বলতে আমার রাত শেষ হয়ে যাবে এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা হচ্ছে এই যে আজকে আজানের মধ্যে হিদায়ত নেই মসজিদের মদ ইমামের কাছে হিদায়ত নেই মসজিদের মধ্যে হিদায়ত নেই ঠিক কিনা أمار النبي صلى الله عليه وسلم أجل تكتشت دو شطة بسرعه امي شوتي اس پشت قراتشن أبو مالك أشارلية ديالتو مورد دو حدثين مضده شعب الإيمان مضدر من بحقير ومطلب ورناء كورتيني بولن يؤشق <تصفيق> وأن يأتي على الناس زمان لا يبقى من الإسلام لسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهما عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عدهم السما من عندهم تخرج الفتنة وفيهم تعود এমন একটি সময় মানুষের আসবে যাদের কাছে আজকে কোরআন এবং সুন্নাকে রেখে যাচ্ছি যাদের কাছে কিতাব রেখে যাচ্ছি তাদের অবস্থা এমন হবে যে ইসলাম ইসলামের নাম ছাড়া আর কিছু থাকবে না আব্দুল কাদের মধ্যে না ঠিক না আজকে মুসলমানরা আছে কিন্তু ইসলামের নামে তারা সির করে যাচ্ছে ঠিক না ইসলামের নামে গিয়ে আপনি কবরের মধ্যে পর্যন্ত সিদ্ধা করে এরকম লোক আছে কিনা হয়তো এই এলাকার নেই আমি জানি না কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে রয়েছে যারা মুসলিম দাবি করে ইসলামের কথা বলে কিন্তু তারপর আবার ইসলাম ইসলামের কিছুই বাকি থাকবে না শুধু নামগুলো বাকি থাকবে আজকে কত সুন্দর সুন্দর নাম তৌহিদ নাম বলে কিন্তু সিরকে ভরা ঠিক কিনা নাম হচ্ছে তৌহিদ কিন্তু পুরা কাজটায় সিরকে ভরা বুঝলেন আর আশ্চর্য হয়ে যাবেন নাম দিয়েছে শুননি নাম দিয়েছে কি শুননি কিন্তু সমস্ত আমার আছে বেদাতি ঠিক কিনা আমার বন্ধুগণ নামের মধ্যে তোমার কিছুই নেই আমার নবী সাল্লাম যদি অ্যালাউ না করে থাকে নামের মধ্যে কিছুই আছে আর যায় না হাদিস দিয়ে প্রমাণ করতে হবে হাদিসের মানদণ্ডে প্রত্যেকটি বক্তব্যকে কি করতে হবে ওজন করতে আপনার আমার বক্তব্য কোনো মূল্য আছে আমার বক্তব্যের কোন মূল্য আছে না আমার এই বক্তব্যকে আল্লাহর এবং যদি সেটা গ্রহণযোগ্য হয় আমার এই বক্তব্যের সাথে স্বাধীনভাবে আমি বলছি আপনাদের দিমৎ পোষণ করাও কি আছে অধিকার আছে অধিকার আছে কিন্তু দিমত পোষণ করলে আমি বলবো আমার আল্লাহ তারা যেটা বলেছেন সেটা থাকতে হবে দিমত পোষণ করলে আমাকে কি করতে হবে দলিল দিতে হবে দলিল ছাড়া আন্দাজের উপর দিমৎ পোষণ করা কোন সুযোগ নেই আসুন আমার বন্ধুগণ আমার নবী সাল্লামিজের মধ্যে বলতেছেন আজকে দেখেন কোরআনের আমল আজকে অবস্থা কি এই কোরআনকে আমরা নিজেদের জীবনে আমল করতেছি মুসলমানরা আপনারা কি মনে করেন করতেছেন কিনা খুব কম সংখ্যক লোক একটি বলা হয়েছে একটা আন্তর্জাতিক পরিসংখ্যানে বলা হয়েছে এই কোরআন যে উম্মাতুল কোরআন এই উম্মাত এর মধ্যে সারা মুসলিম আজকে যেই প্রায় মানে দেড়শো থেকে পনেরো কোটি মুসলিম রয়েছেন এর মধ্য থেকে শুধুমাত্র পাঁচ পয়েন্ট মানে পাঁচ পার্সেন্ট লোক আছে যারা কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে আর বাকি আর করতে পারে না বুঝতে পেরেছেন বাকি আর করতে পারে না তাহলে আপনি হিদায়তেন কোথেকে এই গ্রহণ করেন নাই আমরা এই কিতাব থেকে হিদায়ত কিভাবে পাঁচ পার্সেন্ট লোক আছে যেটি কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে আর বাকিরা তেলাবাতি করতে পারে না এর মধ্যে কোরআন বুঝে এদের সংখ্যা খুব কম নগণ্য কোরআন অনুযায়ী আমল করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে কোরআনের দাবি অনুযায়ী আয়াত আয়াতগুলো আছে কিন্তু কোরআন আমাদের আমলের মধ্যে নেই আমলের মধ্যে আছে কিনা আমার বন্ধুগণ আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেয় কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পেশ করব সবাই জানেন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রাবুল একটি দোয়া শিক্ষা দিয়েছেন দুইটা দোয়া শিক্ষা দেন নাই একটা দোয়া শিক্ষা দিয়েছেন ঠিক না আল্লাহ শিক্ষা আলমিন এই দোয়াটি শুধুমাত্র আপনার জন্য নয় শুধুমাত্র আমার জন্য নয় শুধুমাত্র আলেমদের জন্য নয় শুধুমাত্র মাসাইকদের জন্য নয় শুধুমাত্র সিদ্দিকিন সালহীনদের জন্য নয় শুধুমাত্র নবীদের জন্য নয় গোটা মানব গোষ্ঠীর জন্য সকলেই এই দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন দুনিয়ার কোন দোয়া আল্লাহ রব্বুল আলমিন বাদ্দাদের উপর ফরজ করেন নাই একটা দোয়াকে আল্লাহ রবুল আলমিন আপনার উপর প্রতিদিন সতেরোবার অন্তত করে দিয়েছে সেটা হচ্ছে এই দোয়াটি বুঝতে পেরেছেন কিনা প্রত্যেকের মধ্যে সুরায় ফাতে মধ্যে আপনার উপর এই দোয়াটা ফ فرض قدرات بذل بلتن اي دعا خدتن اهدنا السراط والمستقيم يا الله اما ترکه دکھن السراط والمستقيم شهد شراء والپوت بذل بلتن گنا اي دعا مده امرا اي قطع بار بار بولده اكتو تار بره مسلم اما سراط المستقيم اوبراجه گنا اكتو روبراجه گنا بذل اشش نئی جا تو بزرگو جا تو علم جا تو کتوب جا تو علی جا تو پیر جا تو پوت � र बंधु कारा सबई तो, तो मुड़ी गुरी तो टान पड़े गुरीदी पीड़े टान ले ग এই বিশ্ব চাই যে আমার মুড়িদ হোক আরেক বিশ্ব চাই যে আমার মুড়িদ হোক বুঝতে পেরেছেন কিনা টানা টানি লেগে গিয়েছে বলেন বন্ধুগণ এদিকে আমি যাবো না আমি যেটি বলতেছিলাম আল্লাহ ইয়া কেনা আবুদু ও ইয়া কেন আমরা কেবল আপনার ইবাদত করি কেবল আপনার কাছেই চাই ওই যে লোক মসজিদের মধ্যে এই কথা বললো সেই লোক আবার কবরে গিয়েছিস দাদিল সেই লোক কি আসলে এই কথা সত্য বলেছে কি না। এই আয়াতটা ঠিক আছে কিনা এই আয়াতের আমল পরিবর্তন হয়েছে কিনা তার কোন লাভ হয়নি কারণ আমরা তো অনুযায়ী যেদের আমল কি জীবনকে পরিবর্তন করি না আমার বন্ধুগান যদি আল্লাহ জন্য তাহলে রুনিয়ার কোনো ব্যক্তির জন্য ইবাদত করা যায় আছে কিনা নাই আল্লাহ তালার কাছে যদি চান দুনিয়ার কোনো ব্যক্তির কাছে চাওয়ার কোন দরকার আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে দেয় তাহলে দুনিয়ার কোনো ব্যক্তি সেখানে বাধা দিতে পারবে মধ্যে কোরআনকে সীমাবদ্ধ করে নিয়েছে কিন্তু কোরআনকে নিজে পড়ে কোরআন বুঝার চেষ্টা করে না কোরআনকে বুঝার চেষ্টা করছে ফলে যদি আপনি কোরআন না বুঝেন আপনি আধো আমার ভাই বন্ধু আমার বোনেরা আধো আপনি হিদায়ত লাভ করতে পারবেন না পথ থেকে অন্যদিকে আমার নবিসাম বলতেছেন যে পয়েন্টটা আমি মূল উদ্দেশ্যে হাদিসটি উল্লেখ করেছি তাদের মসজিদগুলো। বিল্ডিং হয়ে যাবে এখন আপনি গ্রামের মধ্যে যান একবারে নির্বৃত্ত পল্লী এমন গ্রাম যেখানে মানুষের চলা রাস্তা পর্যন্ত নেই সেখানে গেলেও দেখবেন মসজিদ বিল্ডিং হয়ে গেছে ঠিক কিনা মসজিদ বিল্ডিং হয়ে গেছে কেমন অবস্থা মসজিদের শান শৌকত কি কোনো মসজিদের মধ্যে তো এয়ার কন্ডিশন পর্যন্ত চালু হয়ে গেছে ঠিক কিনা মেসে আজ রাত তাদের মসজিদগুলো গুলো বিল্ডিং হবে ওই মিনাল হুদা কিন্তু মসজিদের মধ্যে হেদায়ত থাকবে না মসজিদে ইমাম সাহেব বেদাতি কথা বলেন মসজিদের মেম্বরে বসে ইমাম সাহেব সিরকি কাজ করতেছেন মসজিদের খোদ্বার মধ্যে মিথ্যা কথা বলতেছেন বলেন নাউজ বিল্লাহ ঠিক কিনা এমন এমন খা আমি মাঝে মধ্যে মানে কোনো কোনো কারণে যদি কোনো মসজিদের সলা তাদাই করি তখন আমার ভয়ে মানে আমার আশঙ্কা হয় যে এই মুহূর্তে আল্লাহ রাজা নাজিল হয়ে যায় কিনা যে এই খোদবা দিচ্ছে না উজবিল্লাহ কারণ এত মিথ্যা আমার আল্লাহ এবং তার রাসুলের নামে করে যাচ্ছে বলেন নউজ এখানে ওলামায় আছেন এই হাদিসের হাদিস রয়েছেন মহাদিস একটু মেহরবানি করে আপনার সামনের দিকে এগিয়ে আসুন তাহলে আপনারা পেছনে যে সমস্ত বাইরা আসছেন তাদেরকে বসার জন্য সুযোগ করে দিতে পারবেন মেহরবানি করুন আল্লাহর একটু কষ্ট হচ্ছে আর কি আল্লাহর জন্য যদি কষ্ট করেন আল্লাহবুল আলমি আপনাদেরকে জন্য উত্তম যা যা দেবেন আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন আমি বলতেছিলাম আমার বন্ধুগণ বুখারী শরীফের সর্বপ্রথম সলাসি হাদিস আউয়ালু সলাসিয়াতুল বুখারী বুখারী শরীফের সর্বপ্রথম সলাসি হাদিস আলী ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আলী ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মান তাকাউলা আলাইয়া মালাম আকুল বিহি ফাল ইয়াতাওওয়া মাকআদাহু মিনান নার মান তাকাউলা আলাইয়া যে আমার উপর মিথ্যা আরোপ করলো এমন কথা আমার উপর আরোপ করে দিল মান তাকাউলা আমি বলি নাই এমন কথা চালিয়ে দিল আজকে রাসুলের নামে রাসুল সাল হাদিসের নামে এমন কথা আমাদের সমাজের মধ্যে রয়েছে যে এই জাল কথার জালায় আজকে রাসুলাম বলতেছেন যে আমার উপর মিথ্যা আরোপ আকুল ম্যাহি যেটা আমি বলি নাই ফেলি তো সেজন্য নামে তার স্থান নির্ধারণ করে নেই বলেন আচ্ছা বলেন তো যার ব্যাপারে জাহান নামের কথা রাসুল উল্লা বলেছেন না মেহের বাণী করে রসুল বলতে আলমদেরকে লক্ষ্য করবেন ইমাম, তিনি মসজিদের মধ্যে করতেছেন, রাসনের উপর মৃত্যু আরোপ করতেছেন সব মিলিয়ে আবার বন্ধুগণ এখানে হেদায়েত পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে কোরআন থেকে আলোচনা হয় না আলোচনা হয় ফালতু বই থেকে বুঝতে পেরেছেন কিনা খাবনামার বলছে না কি কি নামা আছে কতগুলো বই আল্লাহ মাফ করুক আমি তারপরে মসজিদগুলোতে আলোচনা হয় আছে আমাদের মাদ্রাসাগুলোতে হাদিসের সমস্ত কিতাব গুলো রয়েছে কতুব সিকতা রয়েছে শহীদ বুখারি রয়েছে শহীদ মুসলিম রয়েছে শহীদ কিতাব রয়েছে মেসকাত রয়েছে মেশকাত রয়েছে রিয়াদুসালীন রয়েছে হাদিসের অসংখ্য কিতাব রয়েছে এবং হাদিসের একটা কিতাব এনে তো আপনি পড়তে পারেন যদি আপনার কাছে অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই অনেক বেশি হৃদায়তের জন্য অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই আর বন্ধুগণ যে বিষয়টা আমি বলতেছিলাম হুদা মসজিদ ঘুরে হৃদায়ত থেকে মাহরুম হয়ে যাবে ফলে দেখা যায় যে থেকে আমরা হেদায়তের জন্য কিন্তু মসজিদ থেকে আমরা বেদাত নিয়ে ফিরে আসতেছি ঠিক না মসজিদ থেকে আমরা বেদাত নিয়ে ফিরে আলমদের মর্যাদার কথা বলা হয়েছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এর আগে আমার আল্লাহ সুবানের মধ্যে আলমদের মর্যাদার কথা বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে বলেন সুভান যদি কোরআনের মধ্যে আলেমদের মর্যাদার উপর আলেমের মর্যাদার উপর যদি কোরআনের মধ্যে এই একটি ছাড়া আর একটি আয়াত না থাকত হয়ে যেতের মধ্যে আল্লাহকে শুধু ভয় করে কারা আলমদায় এত বেশি মর্যাদা আল্লাহ তা দিয়েছেন তারপর আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন একদম মধ্যে এবং আলেমদের মর্যাদার উপর সর্বমোট চোদ্দটি আয়াত রচনা করেছেন একটি দুইটি নয় বুঝতে পেরেছেন কিরা এ বিষয়ে আমার আলোচ্য বিষয় রয়ে আমি যেটি বলতেছিলাম আলেমদের এই মর্যাদার ব্যাপারে আমার নবী সাল্লাবুল ইসলাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসের মধ্যে বলেছেন যে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে সমুদ্রের মাছ পর্যন্ত তালেব আলমের জন্য দোয়া করতে থাকে পিঁপড়া গর্তের মধ্যে থেকে দোয়া করতে থাকে এত সম্মান তাদের দেওয়া হয়েছে এত মর্যাদা মর্যাদার কথা আমার নবী সাল্লাবুল ইসলাম তালেব আলমের মর্যাদার কথা এইভাবে বলেছেন এবং رسول اللہ صلی اللہ علیہ مرحبا তাদেরকে স্বাগত জানাতেন বিতালিবিল ইলম তালেবে ইলম কি স্বাগত জানাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিমানাতিলাতুন বনিতে হাদিসের মধ্যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে আমার বন্ধুগণ এত উচ্চতে ওই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খুব ভালো করে শুনেন এই আসমানের নিচে এবং জমনির উপরের ওদিমা এই আসমানের নিচে যত মানব থাকবে তখন সমস্ত বের হবে ওফিহিম তাদের কাছে আবার ফিরে আসবে আজকে আপনি দেখেন যত ফেতনা রয়েছে যত বিভ্রান্তি রয়েছে যত বধবস্থতা রয়েছে সবকিছুর মূলে মূলত আলেম না জাহেল কারা ফেতনা করতেছেন আমার বন্ধু কেন আপনি ফেতনা করতেছেন কোন দরকার নেই কোনো বাড়াবাড়ি নেই কারণ আমাদের সামনে আল্লাহর কিতাব রয়ে গিয়েছে আমাদের সামনে হাকাম রয়ে গিয়েছে বিচারক বাড়াবাড়ি করতেছেন কেন ফেতনা করতেছেন এই ফেতনার কোন সুযোগ নেই এ ফেতনা আপনারা করবেন না মেহরবানি করে এগিয়ে আসুন কোরআন এবং হাদিসের সাথে আমরা নিজেরা ঐক্যে এসে যাই এছাড়া ঐক্য হওয়ার কোন সুযোগ আছে কিনা সুযোগ নেই কারণ হচ্ছে এই মানদণ্ড আল্লাহ রাতের মধ্যে আল্লাহ করে দিয়েছেন হাতের মধ্যে বলেন আমার আল্লাহ বলতেছেন অস্বাভিক কিছু আপনার বক্তব্যের সাথে আমি সব কথা একমত হতে হবে এটা বাধ্যতামূলক নয় মানুষের নয় মানুষের প্রকৃতি মানুষের স্বভাব মানুষের স্বভাবের মধ্যে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মতবিরোধের একটা বৈশিষ্ট্য রয়েছে বুঝতে পেরেছেন কিনা মতবিরোধের একটা বৈশিষ্ট্য রয়েছে ফলে আপনি আবার আমি মুরগি খেতে করেছি সব দিক থেকে আমার বন্ধুগণ মানুষের একটি বিষয় হচ্ছে মানুষের মধ্যে মতবিরোধ হতে পারেন আর এই দিনের বিষয় নিয়েও মতবিরোধ হবে যেহেতু মতবিরোধ হবে আমার আল্লাহ হবুর আহমিন জানেন এই জন্য এই মূলনীতি দিয়েছে মতবিরোধের জন্য মতবিরোধ কিভাবে অপনোদন হবে কিভাবে আমরা নিজেদেরকে মতবিরোধ থেকে ফিরিয়ে আনতে পারবো এর জন্য আমার আল্লাহ সুবাহ থেকে দূরে সরানোর জন্য আমাদেরকে মূলনীতি দিয়েছেন আল্লাহ রাজবিরোধ হয়ে যায় কোন একটা ব্যাপারে যদি তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে যায় কোন একটা ব্যাপারে যদি তোমাদের মধ্যে মতরক্ষ হয় তাহলে তাহলে তোমরা সেটা আল্লাহ এবং তার রসুলের কাছে ফিরিয়ে দাও আল্লা কাছে দাও এর অর্থ কি এর অর্থ হচ্ছে আনতে হবে কোথায় আনতে হবে রসুল সালামের সহিদগুলোর কাছে আনতে হবে এখন এটা কিভাবে সম্ভব আপনি বলবেন যে না আমি এখানে যেতে চাই না আমার কাছে নিয়ে যেতে হুজুর সমাধান হবে কি না। আপনি বলবেন সমাধান হবে কিনা আপনি বলবেন যে না আপনার এ কথা আমি একমত হলাম না আমি কুতুগুল আক্তের কাছে নিয়ে যেতে চাই সমাধান হবে কিনা আপনি বলবেন না আমার মুরুব্বী কাছে আমি নিয়ে যাব তাহলে সমাধান হবে কিনা আমার বন্ধুগণ কেমত পর্যন্ত এই মত বিরোধ এই যে মত পার্থক্য রয়েছেন এই যে ঝগড়া বিবাদ রয়েছে যদি কেউ সুনির্দিষ্ট কোন ব্যক্তিকে নির্ধারণ করে নেমত পর্যন্ত এর সমাধান হবে না সমাধান হবে না কেমত পর্যন্ত হবে শুধু একটি সমাধান যেটি আল্লাহ হাবুল আলমিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ফারুদ্দুহ্লাহ রসুল আল্লাহ এবং তার রাসুলের কাছে নিয়ে কিন্তু আল্লাহ এবং তার রাসুল কাছে নিয়ে আসার ব্যাপারটা একটু কঠিন কারণ কি কারণ হচ্ছে আপনারা ভালো করে বুঝেন এখন আলেমরা বিভিন্ন ঘোরানায় বিভক্ত হয়ে গিয়েছে বলেন নাউজ ইসলামের আলেম পাবেন না খুব কম কোরআন আলেম খুব কম কেউ বলতেছে আমি এই পক্ষের আলেম কেউ বলছে আমি ওই পক্ষের আলেম বিভিন্ন পক্ষ তৈরি করেছে পাবলিকরা বিভিন্ন ঘোরানায় বিভক্ত হয়ে গিয়েছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মুড়িদের বিভক্ত হয়ে গিয়েছে এখন কাউকে আপনি খালি পাবেন না ওপেন পাবেন না এখন আপনি যেহেতু তিনি একটা ঘরানার মধ্যে চলে গিয়েছে তাকে আদৌ সেই ঘরানা থেকে বের করতে পারবেন না কঠিন এবং হাদিসের কাছে ফয়সালা নেওয়ার বিষয়টি সহজ নয় বলতেছেন কি এটা করতে পারবে কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসতে পারবে যখন তোমরা যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ইমানো তাহলেই কোরআন এবং হাদিসে ফিরে আসতে পারবে অন্যথায় ফিরে আসতে পারবে না বুঝতে পেরেছেন কিনা এখন আপনি যদি বলেন যে ভাই যান আসেন কোরআন এবং হাদিস অনুযায়ী ফেসলা হবে তাহলে দেখবেন যে আসবে না বলেছেন আমার হুচুর যেটা বলছে ঠিক এখন আপনি কি কেমন পর্যন্ত তাকে বুঝতে পারবেন আমার বন্ধুগণ আজকের আলোচনার মধ্যে আমরা শুধু এতটুকু আল্লাহর কিতাব এবং রাসুলের হাদিসের মধ্যে পেয়ে গেলে আল্লাহর কিতাব এবং রাসুলের হাদিসের মধ্যে পেয়ে গেলে সেটাই আমাদের জন্য ফয়সলাকারী হয়ে যাবে বুঝতে পেরেছেন আর অন্য কোথাও যাওয়ার দরকার আছে আমি সাইফুল্লাহর কাছে আসার দরকার নেই আপনি শেখ আকরা মুজ্জামানের কাছে যাওয়ার দরকার নেই ডক্টর মঞ্জুর এলাহির কাছে যাওয়ার দরকার নেই অমুকের কাছে এখন আমাদেরকে যেতে হবে এখানেই এখানেই আমাদেরকে যেতে হবে আসুন তাই আমি আপনাদের সাথে এই আলোচনার শুরুতেই বলেছি যে মুসলিম উম্মা আজকে এক অবস্থার মধ্যে আছে এই অন্ধকার কেন তৈরি হয়ে কোন কারণ নেই একটাই কারণ আমার নবীন মুখাধ্যমার মধ্যে দেখবেন এখানে আছেন একেবারে শুরুতেই তারক তুকুম আল্লাহদ তোমাদেরকে শুভ্র সুন্দর উজ্জ্বল দিনের উপর রেখে যাচ্ছি আমাদের এই দিনের মধ্যে उद्योग स्पष्ट करा दिन सम्पर्के स्पष्ट जिन्हे गत्येकट विषय सम्पर्क सोल्ला दिल বিদায় হয় দায়িত্ব রসুল্লাহে পারলাম কিনা তখন সাহাবীরা বললেন নাম হে আল্লাহ রাসুল্লাহ আপনি আপনার দায়িত্ব পৌঁছাতে পেরেছেন তখন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি আমার দায়িত্ব পৌঁছে ঠিক কিনা সুতরাং এখানে কোনো ব্যক্তি কথা বলার সুযোগ নেই যে রসুল্লাহপূর্ণ রেখে গেছেন আর আমি এটাকে পরিপূর্ণ করে যাচ্ছি এরকম ব্যক্তি এই পৃথিবীতে কেউ আছে কেউ হতে পারবে এটা তার হতে পারে যে দিনের উপর রেখে গেছেন সেই দিন হতে দিন হতে পারে না এর ইমাম মালিক মহমুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন খুব সুন্দর কথা বক্তব্য দিয়েছেন ইমাম মালিক মহমতুল্লাহ বলেন বেদাত হচ্ছে বাদতের নামে দিনের মধ্যে নিজের পক্ষ থেকে এমন কিছু কথাকে জড়িয়ে দেয়া যেগুলো রসুল্লাহ সাল্লাহের মাধ্যমে অনুমোদন দেয়নি বুঝতে পেরেছেন কিনা এমন কথা যে ব্যক্তি দিনের মধ্যে তৈরি করে দিল দিনের মধ্যে যে ব্যক্তি বেদাতন করলো বেদাত তৈরি করলো সেই ব্যক্তি এই ধারণা পোষণ করলো যে মোহাম্মদ সালী সাল্লাম দিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ারত করেছে পরিপূর্ণ আদায় করেনি আমি আল্লাহ পক্ষ থেকে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম বলেন না এত বড় ধারণা এত বড় স্পর্ধা মাহমুদুল ইসলাম এই দিনকে পরিপূর্ণ করেছেন শুধু পরিপূর্ণ করেছেন তা নয় বরং আল্লাহ থেকে এই দিনের পরিমাণ আজকের এই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম সুতরাং কোন ব্যক্তির দরকার নেই আল্লাহ তালা এই পরিপূর্ণ করে দিয়েছেন ঠিক না যে ইসলাম কিন্তু সত্যিকার হেদায়তের আলো দিতে পারবো না সত্যিকার হেদায়তের আলো দিতে পারব না এটি আমি আপনাদের আজকে আলোচনার সংক্ষিপ্ত একটা ভূমিকা আপনাদের সামনে পেশ করলাম এরপর আমি মূল আলোচিত বিষয়ে যেতে চাই আপনারা যদি অনুমতি দেন আরো কিছুক্ষণ শুনবেন তো কিছু ইনশাল্লাহ কিছুক্ষণ বলবো তো আসুন আমার বন্ধুগণ মূল যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বিশ্ব নবী আহমেদসুল্লাহ সাল্লাহ উলি সাল্লামের ভালোবাসার কথা আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমার বন্ধুগণ আমার নবী সাল্লাহসাল্লামের ভালোবাসার কথা আমার এটা হিসাব বন্যা করতেছেন তার কাছ থেকে সরাসরি মিস তার মধ্যে বর্ণনা করতেছেন যে আমরা একদিন রসুল্লাহ সাথে ছিলাম এমন সময় এব্দুল খতাবুল খতাবকে আপনারা জানেন ওমর আব্দুল খতাব রিয়া তালানহ যিনি সর্বপ্রথম ব্যক্তি আমিরুল লক পেয়েছেন সর্বপ্রথম আমিরুল লক পেয়েছেন এমন সময় এব্দুল বললেন হে হে আল্লাহ রাসুল্লাহ আমি আপনাকে সব কিছুর সব বেশি আমি আপনাকে ভালোবাসি কে বললেন ওমরুল খতাব রিয়ালু ওমর যখন এ কথা বললেন রসুল্লাহাম ওমর আব্দুল খতাবের দিকে তাকালেন তাকিয়ে বললেন হে অমর ততক্ষণ পর্যন্ত এমনুল খত তুমি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার আত্মার ছেও বেশি প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না বুঝতে পেরেছেন কিনা তখন অমরুল খত্তাবরী আল্লাহ যখন রসুল্লাহ সাল্লাহামী বক্তব্য শুনলেন তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে শুধু নিজের বাড়িঘরে চেয়ে বেশি ভালোবাসলে চলবে না শুধু মানে সম্পদ থেকে ভালোবাসলে চলবে না শুধু স্ত্রী পরিজন থেকে বেশি ভালোবাসলে চলবে না শুধু সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসলে চলবে না শুধু মানুষ পাড়া প্রতিবেশী থেকে বেশি ভালোবাসলে চলবে না বরং আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে সব এমন এমনকি নিজের আত্মার ছ বেশি ভালোবাসতে হবে বুঝতে পেরেছেন কিনা তখন আমার নবী সাল ইসলাম বলেন এখনই তুমি সত্যিকার ইমানদার হতে পেরেছো সত্যিকার ইমানদার হতে পেরেছো আমার বন্ধুগণ এই হাদিসটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাবাত করেছি সুরা আল ইমরান সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তিলাবাত করেছি সাল্লাহ ইসলাম অসংখ্য হাদিস থেকে চারটি আদিজ আপনাদের সামনে পেশ করেছি সুরা আল ইমরানের যে আয়টি অর্থ করব এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল তিনটি জিনিসের দলিল দিয়েছেন এই দলিলগুলো আপনাদেরকে জানিয়ে যাব কেন কারণ হচ্ছে কোন জমিন যদি আপনার হয় আপনি যদি দাবি করেন যে এই আমার কিন্তু এই জমি যদি দলিল আপনার কাছে না থাকে তাহলে আপনার দাবিটা আমাদের জন্য এই আয়াতের মধ্যে তিনটি দলিল দিয়েছেন যে তিনটি দলিলের মধ্যে স্পষ্ট করে বলছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ তার রাসনের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন আপনি বলুন আল্লাহ আল্লাহকে ভালোবাসো তোহাই আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে প্রথম দলিল হচ্ছে আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে রাসুলের অনুসরণ রাসুলের অনুসরণ যদি কোনো ব্যক্তি না করে যতই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি ঠিক বললো না এ কথা সত্য হবে কিনা না এই দলিল দিতে হবে আপনাকে একটি সুন্দর কবিতার মধ্যে বলেছেন তাহসিল যদি সত্যিকার রাসুলকে ভালোবাসো তাহলে অবশ্যই তোমাদেরকে রসুলের আনুগত্য করতে হবে দ্বিতীয় দলিল হচ্ছে রসুলের ভালোবাসার দরিল হচ্ছে রাসুলের আনুগত্য করা শুধু আশেকের রাসুল হলে চলবে না বুঝতে পেরেছেন কিনা শুধু লকপ দিলেন আশেকের রসুল কিন্তু নিজের জীবনের মধ্যে রসুলের সুনাতের কোন নিদর্শন নেই তাহলে চলবে কিনা চলবে কিনা এ ব্যক্তির কোনো কাজে আসবে কিনা কোনো আসবে না আমার বন্ধুগণ আসে কি দাবি করলে চলে না সুন্নি দাবি করলে চলে না এটি দাবি করার বিষয় নয় বরং রসুল্লাহ অনুসরণ করে যদি কোনো ব্যক্তি দেখাতে পারে যে আমি আল্লাহ রাসুলকে অনুসরণ করি সেই সত্যিকার রসুলের ভালোবাসা দলিল পেশ করতে পারলো তাহলে রসুলের ভালোবাসা দলিল হচ্ছে রাসুলের কি করতে হবে অনুসরণ করতে হবে তিন নম্বর দলিল এই আয়তের মধ্যে বলবো সেটা হলো এই আজকে রাসুলের ভালোবাসার নামে এমন কিছু কর্মকাণ্ড আমাদের সমাজের মধ্যে বিস্তার করে আছে যেগুলো মূলত রাসুলের ভালোবাসার সাথে সামান্যতম সম্পর্ক নেই ঠিক কিনা আপনার কি মনে করেন রসুল ইসলাম নিজেই করেন নাই এমন কাজ এমন বিষয় যেগুলো রসুল ইসলাম জীবনে করেন এমন কাজ মনে করা হয়ে থাকে রসুলের ভালোবাসা ঠিক কিনা আমার বন্ধুগণ মেহরবানি করে এর মাধ্যমে রসুলের ভালোবাসা যদি কেউ প্রমাণ করতে চান তিনি ব্যর্থ হয়ে যাবেন রসুল সাল্লা ইসলামের ভালোবাসা লাভ করতে পারবেন না এই জন্য থেকে আমাদেরকে কি করতে হবে এই সুনাদ জেনে সেগুলো আমল করতে হবে আর এই মেদাৎগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে খুব দ্রুত যেহেতু মোতারাম আলোচক তিনি আমাদের সবচেয়ে মানে সম্মানিত ব্যক্তি এবং এই দেশের যে সমস্ত আলেমরা এই দেশের অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করে থাকেন দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শূন্য ভিত্তিক আলোচনা করে থাকেন তাদের মধ্যে একজন আমার বড় ভাই মুসারাম ফজিরাত দত্ত মোহাম্মদ মঞ্জুর এলাহি তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন তার সামনে আর আলোচনা করার খুব বেশি আমি মনে করি না যে এটি সঠিক হবে তারপরে আমার বক্তব্যকে আমি মানে শুধুমাত্র ক্লোজিংয়ে গিয়ে মানে কনক্লেশনে গিয়ে শুধু কয়েকটি কথা বলে আপনাদেরকে শেষ করে দেব তিনি এসে গিয়েছেন আমার বক্তব্য দু এক মিনিটের মধ্যেই আমি শেষ করে দিচ্ছি আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে যে কথাগুলো আমরা শুনেছি সেগুলো আমল করার তফিক দান করে বলুন আমি বন্ধুগণ আমি বলতেছিলাম রসুল সোল্লাউ ইসলামের ভালোবাসার নাম দিয়ে যদি কেউ ভালোবাসার সীমা লঙ্ঘন করে যায় তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই ভালোবাসার কোনো মূল্য হবে না মূল্য হবে না সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই রসুল সোল্লাউল ইসলামের ভালোবাসার জন্য একটা সীমা দেওয়া আছে আজকের আলোচনার মধ্যে হয়তো আমরা এই বিষয়গুলো স্পষ্ট করতে পারিনি সময়ের কারণে তাহলে আর রাসুল সাল সাল্লামের ভালোবাসা থাকবে ভালোবাসা থাকবে না বরং সেটা বভ্রষ্টতা হয়ে যাবে বিভ্রান্তি হয়ে যাবে রাসুলকে হাজির নাজির বলে দিলেন একটু বিবেচনা করুন আল্লাহ হরবুল আলমিন কোরআন এ মধ্যে তার বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ হব আলমিনের হক যদি রসুলের জন্য রেখে দেন তাহলে কিন্তু রসুলের ভালোবাসা হবে রসুলের ভালোবাসার নামে বিভ্রান্তি হবে বন্ধুগণ এই জন্য ভালোবাসা কোনটি কোন পথে রসুলের ভালোবাসা রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে না জেনে কাউকে যদি ভালোবাসেন তাহলে তাকে ভালোবাসার শব্দ ব্যবহার না করে মানে অতিভক্তি করে বউকে মা বলে দিবেন ঠিক না বউকে মা বলে দিবেন অনেকে আছে না বুঝে যেহেতু আর মা বলা যাবে কি না বউকে মা বলা যায় না কিন্তু ভালোবাসার এত অতিভক্তি হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত ভালোবাসা ভালোবাসতে পারতে বউকে মা বলে দিচ্ছে বা ডেকে দিচ্ছে এটাকে ইচ্ছি হবে কিনা আপনারা কি মনে করেন আমার নবী সাল্লাহবসাল্লাম মা বুঝ ছিলেন না তিনি মাহবুদ ছিলেন না তাকে ইবাদত করা যায় নেই তাকে মাহবুদের পর্যায়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ রাব্বুল আলমের তৌফিদের বিষয়ের সাথে যদি তাকে সম্পৃক্ত করে দেন তাহলে কিন্তু তার হক নষ্ট করলেন বুঝতে পেরেছেন কিনা এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে শির্ক করলেন ঠিক আছে কিনা এইগুলো থেকে বিরোধ থাকতে হবে তাই ভালোবাসা খুব আবেগের বিষয় আপনাদেরকে ভালোবাসি বলেই আমি এই ভালোবাসার আলোচনাটা নিয়েছিলাম কিন্তু সময়ের কারণে আমরা আর দীর্ঘ আলোচনা করতে চাই না কিন্তু আমি আল্লাহ রবুল্লা আলমীর কাছে অত্যন্ত বিজয়ের সাথে পরিবাদ করছি আল্লাহ মেহরবানি করে আমাকে আল্লাহ আমার নবী সাল ইসলাম ভালোবাসা দান করবুন আমি যেই ভালোবাসাটুকু আমাদের ইমাম যেই ভালোবাসাটুকু আমাদের ইবাদত যেই ভালোবাসাটুকু রসুল্লাহ সাল্লাহসাল্লামের সুপারিশের জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভালোবাসার উপর মূলত আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিরা রসুল্লাহমকে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন সেই উন্মাতের মধ্যে সেই তৌফিক আমাদেরকে আল্লাহ আমি আমরা যাতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের সুন্নার অনুসরণের মাধ্যমে রসুল্লাহ আসাল্লামের সুন্নাকে অনুসরণ করার মাধ্যমেই কেবল আমরা রাসুলকে ভালোবাসতে পারবো অন্যথায় রাসুলকে ভালোবাসার কোন সুযোগ কোন পথ নেই সুতরাং সুন্নাবাদ দিয়ে আপনি বললেন যে মানে আমাদের শূন্যতের দরকার নেই আমাদের শূন্যত জানার দরকার নেই শুধু আমাদের অন্তরটার ভালোবাসা দিয়ে ভরপুর এটা মিথ্যা ভালোবাসা এর জন্য কোনো দলিল আপনার কাছে আর নেই থাকবে না এজন্য বন্ধুগণ এই ভালোবাসার দলিল তিনটি দলিলের কথা বলেছি এই দলিল গুলো তৈরি করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন যে কথাগুলো আমি বললাম কোরআন এবং হাদিস অনুযায়ী যদি সেগুলো আমাকে সহ আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন হা যাওয়া আখর আলহামদুলিল্লাহ